रहमान रहीम अल्ला नामेम ए हम सुष्ट कित आयात हे नबी ए आयत समूह माध्यम तुम्हें मूसा और फिर उन्होंने किटना ठीक ठीक कर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 সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে এবং আমি তাদের ফেরাউনের সেবাদাস থেকে উঠিয়ে দেশের নেতা বানিয়ে দিতে আর তাদের এ জমিনের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাইলাম আমি ইচ্ছা করলাম সে দেশে তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন হামান ও তার লয় লস্করদের সে ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করত এমনি এক সময় মুসার জন্ম হলো যখন আমি মুসার মায়ের কাছে এই আদেশ পাঠালাম তুমি তাকে বুকের দুধ খাওয়াও যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তোমার ভয় হয় তাহলে বাক্সে ভরে তাকে সমুদ্রে ফেলে দিও কোন রকম ভয় করো না দুশ্চিন্তাও করো না কেননা আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব আমি তাকে রসুলদের মধ্যে সামিল করব আল্লাহ তালার আদেশ অনুযায়ী মুসার মা তাকে সমুদ্রে ফেলে দিল অতঃপর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 এবং প্রকাশ্য বিভ্রান্তকারী সে আরো বলল হে আমার মালিক অনিচ্ছাকৃত এ কাজ করে আমি তো আমার নিজের উপর বড় জুলুম করে ফেলেছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও অতঃপর আল্লাহতলা তাকে ক্ষমা করে দিলেন কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল ও পরম দয়ালু সে আরো বলল হে আমার মালিক তুমি যেভাবে আমার উপর মেহরবাণী করেছ সে অনুযায়ী আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কখনো কোনো অপরাধী ব্যক্তির জন্য সাহায্যকারী হব না অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে তার ভোর হল হঠাৎ সে দেখতে পেল আগের দিন যে ব্যক্তি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল সে আবার তাকে সাহায্যের জন্য চিৎকার করছে মুসা এবার তাকে বলল তুমি তো দেখছি ভেজালে লোক পরেও যখন সে ও ব্যক্তিটি তাদের উভয়ের শত্রুর ওপর হাত উঠাতে চাইল তখন এ ফরিয়াদি ব্যক্তিটি মনে করল মুসা বুঝি তাকে মেরেই ফেলবে তাই সে হত্যা করতে চাও যেভাবে করেছ তুমি কি না এর কিছুক্ষণ পরেই এক ব্যক্তি নগরীর আরেক প্রান্ত থেকে দৌড়ে এসে বলল হে মুসা, আমি এই মাত্র শুনে এলাম ফেরাউনের দরবারীরা তোমাকে হত্যা করার ব্যাপারে পরামর্শ করছে অতএব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 তার পাশে অনেক মানুষ তারা পশুদের পানি পান এবং তাদের অদূরে সে দুজন দেখতে যারা নিজে নিজে পশুদের আগলে রাখছে সে তাদের জিজ্ঞেস করল তোমাদের কি হল তোমরা পানি খাওয়াচ্ছ না তারা বলল আমরা পশুদের পানি খাওয়াতে পারব না যতক্ষণ না এই রাখাররা তাদের পশুদের সরিয়ে না নিয়ে যায় এবং আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ তিনি আসতে পারেন না তাই আমরা এসেছি এ কথা শোনার পর সেদের পশুগুলোকে পানি খাইয়ে দিল তারপর সরে একটি গাছের ছায়ার দিকে গেল এবং আল্লাহকে বলল হে আমার মালিক এই মুহূর্তে তুমি নিরাপদ আশ্রয় হিসেবে যে নিয়ামতই আমার উপর নাজিল করবে আমি একান্ত ভাবে তারই মুখাপেক্ষী হয়ে থাকব আল্লাহ আল্লাহতালার নিয়ামত আসতে দেরি হল না মূষা দেখতে পেল সে দুই রমণীর একজন লজ্জা জড়ানো অবস্থায় তার কাছে এলো এবং বলল আমার পিতা তোমাকে তার কাছে ডেকেছেন তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে তার জন্য তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান অতঃপর সে তার কথা মতো তার পিতার কাছে এলো। এবং নিজের কাহিনী তার কাছে বর্ণনা করল সব শুনে সে মুসাকে বলল তুমি কোনো ভয় না। এখন তুমি জালেমদের কাছ থেকে বেঁচে গেছো সে দুজন রমণীর একজন তার পিতাকে বলল হে আমার পিতা একে বরং তুমি তোমার কাজে নিয়োগ করো কেননা তোমার মজুর হিসেবে সে ব্যক্তি উত্তম বলে প্রমাণিত হবে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 সে এতেই রাজি হল এবং বলল ঠিক আছে আমার এবং আপনার মাঝে এ চুক্তি পাকা হয়ে থাকল আপনার দেয়া দুটো মেয়াদের যে কোন একটি যদি আমি পূরণ করি তাহলে আপনার পক্ষ থেকে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না এর নিশ্চয় এতটুকু আমি চাই আমাদের এ কথার উপর আল্লাহ তালে সাক্ষী হয়ে থাকেন। এর ওপর মুসা যখন তার চুক্তিবদ্ধ মেয়াদ পূর্ণ করে নিল তখন সপরিবারে নিজ দেশের দিকে রওনা করল যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেল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 সৃষ্টিকূরের একমাত্র মালিক তাকে আরো বলা হলো। তুমি তোমার হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ করো যখন সে তাকে দেখল তার জীবন তো সাপের মতোই ছোটাছুটি করছে তখন সে উল্টো দিকে ছুটতে লাগল পেছনের দিকে তাকিয়েও দেখল না তার প্রতি তখন আদেশ করা হলো হে মূসা তুমি এগিয়ে এসো ভয় পেও না তুমি হচ্ছে নিরাপদ মানুষদেরই একজন তুমি তোমার হাত তোমার বুক পকেটের ভেতরে রাখো দেখবে কোন রকম অসুস্থতা ছাড়াই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে মন থেকে ভয় দূর করার জন্য তোমার হাতের বাজু তোমার বুকের সাথে মিলিয়ে ও ফেরাউনীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবতের দুটো প্রমাণ সত্যি তারা এক গুণাগার জাতি বলল হে আমার মালিক আমি নিতান্ত ভুলবশত তাদের একজন মানুষকে হত্যা করেছি তাই আমার ভয় হচ্ছে समर्थन करते भय एका गाँव मिथ्यान कर आल्ला तुम चिंता करो ना तुम भाई तुम हाथ शक्तिशाली करब एयूह दिए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 এবং সেদিনের মতো আজ কার পরিণাম কি হবে তবে একথা ঠিক জাজেমরা কখনোই সফল হয় না ফেরাউন বলল হে আমার পারিশদরা আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুথ আছে অতপর সে হামানকে বলল হে হামান যাও আমার জন্য ঈদ তৈরির নিমিত্ত মাটিকে আগুনে পোড়াও অতপর তা দিয়ে আমার জন্য একটি সুচ্ছ প্রাসাদ নির্মাণ করো। যেন আমি তাতে উঠে মুসার মাবুদকে দেখে নিতে পারি আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই আল্লাহর আল্লা অহংকার করল নিয়েছিল ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না অতঃপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম অত ভেন তুমি দেখো বিদ্রোহ করলে জালেমদের পরিণাম কি ভয়াবহ হয়ে থাকে আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা জাহান নামের আগুনের দিকে এ কারণেই রকম সাহায্য করা হবে না দুনিয়ায় যেমন আমি তাদের পেছনে আমার লালত লাগিয়ে রেখেছি তেমনি খেয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে সামিল হবে অতীতের বহু মানব গোষ্ঠীকে আমার সাথে বিদ্রোহের আচরণের জন্য ধ্বংস করার পর আমি মুসাকে তাওরাত কেতাব দান করেছি এ কেতাব ছিল মানুষদের জন্য জ্ঞান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 তাদের ওপর বহু যুগ অতিবাহিত হয়ে গেছে যারা সে ঘটনার প্রত্যক্ষ দর্শী ছিল মহাকালের বিবর্তন তাদের ধরে রাখেনি আর তুমি মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না। যে তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে শুনিয়েছ কিন্তু সে সময়ের খবরা খবর তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সেখানে মজুদ ছিলাম ওষাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম তখনও তুমি তুর পাহাড়ের কোন দিকেই মজুদ ছিলে না। বুঝতুত এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত তিনি তোমাকে এসব অবহিত করেছেন যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোন সতর্ককারী আসেনি যে তারা উপদেশ গ্রহণ করবে এমন যেন না হয় ওদের কৃতকর্মের জন্যে ওদের ওপর কোনো বিপর্যয় এসে পড়বে এবং তখন তারা বলবে হে আমাদের মালিক তুমি আমাদের কাছে কোন রসুল পাঠালে না কেন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 আমরা এ কোনটাই মানি না হে নবী তুমি এদের বলো যদি হও তাহলে তাহলে আমিও তার অনুসরণ করব যদি এরা তোমার কথার কোনো জবাব না দেয় তাহলে জেনে রেখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এসব বলে তার যাতে বেশি গুমরা ব্যক্তি আর কে আছে যে আল্লাহতালার পক্ষ থেকে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 दायित्व तुम्हारे सालामा जहेल करते चाहना जैसे तुम भाष तबार कारण तुम ताके हिदायत दान करते तब हल्ला जाके चान अवश्य हिदायत दान करा हिदायतर अनुसार ही नी যদি আমরা তোমার সাথে মিলে হৃদায়তের পথ ধরি তাহলে অবিলম্বে আমাদের এ জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে তুমি তাদের জিজ্ঞেস করো আমি কি তাদের বসবাসের জন্য শান্তি ও নিরাপত্তা শহরে জায়গা করে দেইনি। যেখানে তাদের রেজেকের জন্য আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকর আদায় করতে জানে না আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মদমত্ত করে রেখেছিল অথচ এ হচ্ছে তাদের ঘর বাড়িগুলো আর এ হচ্ছে তার ধ্বংস অবশেষ এদের ধ্বংসের পর এসব জায়গা সামান্যই কোনো মানুষের বসতি ছিল শেষ পর্যন্ত আমি সব কিছুর মালিক হয়ে থাকলাম হে নভী তোমার মালিক কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না সে জনপদের কেন্দ্রস্থলে কোনো নবী না পাঠান যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেলা আবাদ করবে আমি জনপদসমূহ কখনো বরবাদ করি না যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালিম হিসেবে পরিগণিত হয়ে যায় তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে কেবল এ অস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাস ও তার শোভা সামগ্রী মাত্র মনে রাখবে যা কিছু আল্লাহ আল্লাহতালার কাছে আছে তাহের চাইতে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী তোমরা কি বুঝতে পারো না যাকে আমি জান্নাতের উত্তম প্রতিশ্রুতি দিয়ে রেখেছি এবং যে ব্যক্তি কেয়ামতের দিন তা পেয়েও যাবে সে ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি পার্থিব জীবনের কিছু ভোগ সম্ভার দিয়ে রেখেছি এবং যাদের কেয়ামতের দিন আমার সম্মুখে তলব করা হবে সেদিন আল্লাহ তালা তাদের ডাক দেবেন এবং বলবেন আজ কোথায় আমার সব শরিক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে আজাবের বিধান যাদের উপর কার্যকর হবে তারা তখন বলবে হে আমাদের মালিক এরাই হচ্ছে সব ব্যক্তি যাদের আমরা গোমরা করেছিলাম আমরা যেমনি এদের গোমরা করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরা হয়ে গিয়েছিলাম আজ আমরা তোমার দরবারের দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছি এরা কেবল আমাদেরই গোলামি করত না এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করত অতপর মোশরেকদের বলা হবে ডাকো আজ তোমাদের শরিকদের তারপর তারা তাদের ডাকবে কিন্তু তারা তাদের কোন জবাব দিতে পারবে না ইতোমধ্যে মশরেকরা নিজের চোখেই আজাদ দেখতে পাবে কত ভালো হতো যদি এরা সঠিক পথের সন্ধান পেত সেদিন আল্লাহ তালা পুনরায় তাদের ডাক দেবেন এবং বলবেন নবীদের তোমরা কি জবাব দিয়েছিলে সেদিন তাদের মনের উপর থেকে সব বিষয় হারিয়ে যাবে তারা একে অপরের কাছে কথা জিজ্ঞেস সুযোগ পাবে না। তবে যে ব্যক্তি তবা করেছে এবং ইমান এনেছে নেক আমল করেছে তার কথা আলাদা আশা করা যায় সে মুক্তিপ্রাপ্তদের দলে সামিল হবে হেন তুমি তাদের বলো তোমার মালিক যা চান তাই তিনি পয়দা করেন এবং তাদের জন্য যে বিধান তিনি পছন্দ করেন তাই তিনি জারি করেন এ ব্যাপারে তাদের কারোর ক্ষমতা নেই নিঃসন্দেহে আল্লাহ মহান ওদের শেখ থেকে তিনি অনেক তোমার মালিক আরও জানেন যা কিছু এদের অন্তর গোপন করে এবং যা কিছু এরা প্রকাশ করে আর তিনি মহান আল্লাহ তালা তিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই সমস্ত তারিফ তার জন্য দুনিয়াতে যেমন এবং আখেরাতেও তেমনি আইন ও বিধান তাঁরই তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে হেনাবি এদের জিজ্ঞেস করো তোমরা কি কখনো ভেবে দেখেছ যদি আল্লাহ রাত কে তোমাদের উপর কে আমাদের দিন পর্যন্ত স্থায়ী করে দেন তাহলে আল্লাহ আল্লাহতালা ছাড়া এমন কোনো মাবুদ আছে যে তোমাদের একটুখানি আলো এনে দিতে পারবে তারপরেও তোমরা কর্ণপাত করবে না তুমি আরো বলো তোমরা কখনো একথা কি ভেবে দেখেছ আল্লাতলা যদি দিনকেও রোজ ক্যামত পর্যন্ত স্থায়ী করে তোমাদের উপর বসিয়ে দেন তাহলে বল আল্লাহতলা ছাড়া আর কোন মাবুদ আছে যে তোমাদের জন্য রাত এনে দিতে পারবে যেখানে তোমরা এতটুকু বিশ্রাম নেবে তোমরা কি আল্লাহ আল্লাহতালার এর নিয়ামত দেখতে পাও না এটা তো তাঁরই রাহমাত যে তিনি তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন যাতে করে তোমরা রাতে আরাম করতে পারো এবং দিনের বেলায় তার জীবিকার অনুগ্রহ সন্ধান করতে পারো যেন তোমরা তার শকর আদায় করতে পারো সেদিন আবার আল্লাতলা তাদের ডাক দেবেন এবং বলবেন কোথায় আজ আমার সেসব শরিক যাদের তোমরা আমার সার্বভৌমত্বের অংশীদার মনে করতে সেদিন আমি প্রত্যেক জাতির মাঝ থেকে এক একজন সাক্ষী বের করে আনব অতঃপর তাদের বলবো। তোমরা সবাই তোমাদের পক্ষে দলিল প্রমাণ হাজির কর সেদিন ওরা সবাই বুঝতে পারবে যাবতীয় সত্য একমাত্র আল্লাহতালার জন্যই নির্ধারিত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 ধন সম্পদ নিয়ে দম্ভ করো না কেননা আল্লা তারা দাম্ভিকদের পছন্দ করেন না এবং এই যে সম্পদ যা আল্লা তারা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ তালাশ করো এবং দুনিয়া থেকে সম্পদের যে আসল অংশ পরকালে নিয়ে যেতে হবে তা ভুলে যেও না এবং আল্লাহ তারা যেভাবে ধনসম্পদ দিয়ে তোমার উপর মেহরবানি করেছেন তুমিও তেমনি তার পথে তা ব্যয় করে তার বান্দাদের উপর দয়া করো সম্পদের বাহাদুরী দিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করতে উৎসাহী হয়েও না নিঃসন্দেহে আল্লাহতালা ফসাদি লোকদের ভালোবাসেন না কারণ একথা শুনে বলল এ বিশাল ধনসম্পদ আমার জ্ঞান ও যোগ্যতা বলেই আমার কাছে এসেছে কিন্তু এ মূর্খ লোকটা কি জানত না আল্লাহতালা তার আগে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তি সামর্থ্যে তার চেতে ছিল অনেক প্রবল এবং তাদের জমা মূলধনও তার তুলনায় ছিল অনেক বেশি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 যাদের আল্লা তালার রহস্য জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল ঢিক তোমাদের সম্পদের উপর বস্তুত যারা আল্লাহতালার উপর ইমান আনে এবং নে কাজ করে তাদের জন্য তো আল্লাহতালার দেওয়া পুরস্কারই শ্রেষ্ঠ আর তা শুধু ধৈর্যশীলাই পেতে পারে পরিশেষে আমি তাকে এবং তার ঐশ্বর্যে ভরা প্রাসাদকে জমিনে গেঁড়ে দিলাম তখন যারা তার সম্পদের জন্য একটু আগেই আক্ষেপ করছিল তাদের এমন কোনো দলই সেখানে মজুদ ছিল না যারা আল্লাহ আল্লাহতালার গজবের মোকাবেলায় তাকে একটু সাহায্য করতে পারল না সে নিজে নিজেকে গজব থেকে রক্ষা করতে পারল মাত্র গতকাল সন্ধ্যা পর্যন্ত যারা তার জায়গায় পৌঁছার কামনা করছিল তারা আজ সকাল সকালবেলায় বলতে লাগল আসলে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের মাঝে যাকে চান তার জন্য রিজেক বাড়িয়ে দেন আর যাকে চান তার জন্য তা সংকীর্ণ করে দেন যদি আল্লাহ আল্লাহতালা আমাদের উপর তাঁর অনুগ্রহ না করতেন আমাদেরও তিনি কারণের মতোই আজ জমিনের ভেতর পুঁটে দিতেন আসলে কাফে তা কখনোই সফল কাম হয় না এটা হচ্ছে আখেরাথের চির শান্তির ঘর আমি এটা তাদের জন্য নির্ধারিত করে দেখেছি যারা দুনিয়ায় কোনো রকম প্রাধান্য বিস্তার করতে চায় না না তারা জমিনে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে চায় শুভ পরিণাম তো পরেজগার মানুষদের জন্যই রয়েছে যে ব্যক্তি কে আমতের দিন কোন নেকি নিয়ে হাজির হবে তাকে তার পাওনা চাইতে বেশি পুরস্কার দেওয়া হবে আর যে ব্যক্তি কোন মন্দ কাজ নিয়ে আসবে সে যেন রাখে যারাই মন্দ করেছে তাদেরকে বল সেটুকু পরিমাণ হবে। যে পরিমাণ তারা নিয়ে এখানে হাজির হবে। যে আল্লাহ এ কোরআন তোমার ওপর অবশ্য পালনীয় করেছেন তিনি অবশ্যই তোমাকে তোমার কাঙ্ক্ষিত ভূমিতে ফিরিয়ে নিয়ে যাবেন তুমি তাদের বলো আমার মালিক এটা ভালো করেই জানেন কে তার কাছ থেকে হেদায়ত নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট নাজিল হবে তুমি কখনো সত্য প্রত্যাখ্যানকারী জালেমদের পক্ষ নেবে না দেখো এমন যেন কখনো না হয় যে তোমার ওপর তালার আয়াতসমূহ নাজিল হবার পর তারা তোমাকে এর অনুসরণ থেকে বিরত রাখবে তোমার কাজ হবে तुम्हें मानुष्ठ तुम्हार मालिकर दिखे आहवान करश्रकर्भुक्त होना कल्ला तुम अब देखो ना तीन व्यतीत अन् महबूध नहीं महान सत्ता छाड़ा वस्तु ध्वसशील जबतियों सार्वभौमत तुम्हारा सबाई फिर जो